আব্দুল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন একদা লোকেরা কুবা নামক স্থানে ফজরের সালাত আদায় করছিলেন এমন সময় তাদের নিকট এক ব্যক্তি এসে বললেন যে এ রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতি ওয়াহী অবতীর্ণ হয়েছে আর তাকে কাবামুখী হবার নির্দেশ দেয়া হয়েছে কাজেই তোমরা কাবার দিকে মুখ করো তখন তাদের চেহারা ছিল শামের অর্থাৎ বাইতুল মুকাদ্দেসের দিকে কথা শুনে তারা কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন